এমন একটি বিশেষ সুরাজ যেটার বিশেষ ফজিলত রয়েছে এবং এটার বিশেষ প্রেক্ষাপট ও রয়েছে আমাদের আগের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা এটা তেলাওয়াত করব তারপরে তফসিলের দিকে ইনশাল অগ্রসর হব। প্রথমে তো আমরা এটি পড়ে হলকা ফির পুলিয় আজ বাইরে কাজ চললে দরজাটা বন্ধ করে দে এখন আমরা তাকে এক চতুর্থাংশ এক চতুর্থাংশ হিসাব কিভাবে কারণ কোরআনের মধ্যে আপনার কি আছে তহিদের কথা আছে কি কথা আছে এবং এর বিপরীত আছে শিল্প সির্কের কথাও বলেছেন এবং বিধানের কথা আছে কিছু আয়াত আছে যেগুলো বিধান সম্বলিত হ্যাঁ আর কিছু এসে তৌহিদ সম্পর্কিত কিছু সম্পর্কিত কিছু সম্পর্কিত সুতরাং আপনার যখন সুরে কাফিরটা এখানে বিশেষ করে সিরিখ থেকে মুক্তির ঘোষণা সুতরাং এটা চারের এক অংশ হয়ে গেল কারণ তৌহিদ এর বিপরীতে শিখ হ্যাঁ ঠিক না এদিকে বিধান আরেক দিকে আপনার জান্ন তো সমতুল্য হয়ে গেল কারণ এই চার জিনিসের আপনার রসুল আকরম সালাম যে এক সাবিকে নামক একজন সাবিকে বললেন তুমি যখন শুইতে যাইবে তখন সুরে কাপিরুন বলে তুমি শেষ করবে শুইবে তাইলে তুমি তাইলে সিঁড়ি থেকে মুক্ত হয়ে তুমি ঘুম যাইতে পারবে ঘুমের মধ্যে যদি মৃত্যু শিরিক থেকে মুক্ত আগে এটা বিশেষ গুরুত্ব দিতেন বিশেষ করে এই সুরের আরেকটা নাম এখলাস এ এখলাস কিন্ত আরেকটাও আছে সুরের তো কুল হুয়াল্লাহ এটাকে সুরে এখলাস বলা হয় ঘোষণা হ্যাঁ এখলাস আল্লাহর জন্য খাটি কে আপনার আল্লাহকে চিনা যেটা কারণ আল্লাহর গুণা বলে বলা হয়েছে ওই সুর এখলাসের মধ্যে নাকি না যেটা সামনে আবার আমরা ব্যাখ্যা করতে যাব তো এইখানের মধ্যে যে কার্যগত আপনার ঘোষণা করা হয়েছে ব্যাপারটা সহজ হয়ে যাবে বুঝা সেটা হচ্ছে মুকর কাফের যারা রসুল আকরমসালাম যখন দাওয়াত শুরু করলেন তখন তারা অনেকভাবে রসুলকে মিসগাইড করার চেষ্টা করেছেন হ্যাঁ প্রথমত তাদের রসুল আকরমসাল্লামকে আসে বললেন যে আপনি যদি এই যে অপতৎপরতা চালাচ্ছেন সমাজের বিরুদ্ধে নাকি বললেন যে আপনার যদি এমন হয় যে আপনি প্রভাব বিস্তার করতে চান হ্যাঁ আপনার টাকা পয়সা দরকার এরকম তাইলে আমরা সবে মিলে আপনাকে টাকা আপনি সবচেয়ে বড় হয়ে যাবেন তাইলে আপনি এগুলো ছাড়েন নাকি না হ্যাঁ আবার প্রস্তাব যদি আপনার মনে চাই যে সুন্দরী বিয়ে করবেন তাহলে সুন্দরী মেয়েদেরকে খুঁজে বিয়ে না আর যদি আপনি চান শখ নাকি না এইগুলো আমার কোনো উদ্দেশ্য না পুরা দুনিয়া যদি আমার হাতে এক হাতে দিয়ে দাও কি সূর্য চন্দ্র যদি আমার হাতে দেওয়া হয় হ্যাঁ তারপরও আমি আমার নীতি থেকে সরবো না নাকি না তখন তারা আরেক পলিসি গ্রহণ বছর আপনার আল্লাহ কি করবে আবাদত করব পূজা দিব আপনি আমাদের গুলোর এক বছর দেবেন হ্যাঁ তাইলে আমাদেরটার মধ্যে কল্যাণের কথা আছে তাইলে আমাদেরটা আপনি কিছু কল্যাণ থাকলে সেটা আপনিও পায়ে যাবেন আপনার মুখারতুল আদিয়ান একটা সাবজেক্ট এই দেশে পড়ানো হয় হুম। আপনার ধর্মতত্ত্ব নিয়ে যেটার উপর বিশেষ পড়াশোনা করছেন আমদাত এবং সকল ধর্মকে ঘুরিয়ে ফেলা এটা কিন্তু এলা আকবর যখন সম্রাট আকবর ছিল ভারতের মধ্যে সে কিন্তু এরকম চেতনা তার ছিল। যে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম ধর্ম এরকম কি বৌদ্ধ ধর্ম সব একাকার করে একটা নতুন ধর্মের সৃষ্টি এলাহি ধর্ম সে নাম এলাহিম সুতরাং এইভাবে অনেকজন চায় এবং বর্তমানে আপনি দেখবেন অনেকে নতুন করে যখন নিজের উদ্দেশ্য হাসিল করতে সহজ না হয় তখন বলে যে এই সমস্ত ঝামেলা করি লাভ নাই আমরা বাংলাদেশের সন্তান সবাই বাংলাদেশকে সামনে রাখি এক হয়ে যায় এই সমস্ত কথা বলার দরকার নাই নাকি এত আপনার মূল্য কি দেখি না হ্যাঁ তখন এরা ওই এইভাবে রসুলকে পরামর্শ দিল যে এক বছর এক বছর করে চল নাকি আপনারটা যেটা বলো আমি গ্রহণ করবো আমারটা যেটা বলো আপনি গ্রহণ করবেন না এটা এই কারণে তিনি বলছেন ঠিক আছে আমি আল্লাহর কাছ থেকে কি পরামর্শ আসে সেটা আমি অপেক্ষায় আছি তোমরা যখন প্রস্তাব করলে উনি দমক দেন নাই তখনই আল্লা শানু এই সুরাটা নাজিল করেন এবং আল্লাহ নিজ থেকে ঘোষণা করেন কুল হে রসুল আপনি বলে দেন এখানে আরেকটা মেসেজ আছে যে রসুল এখন যত কঠিন কথা আল্লাহ নাজিল করছে সব কুল দিয়ে মানে উনার নিজ দায়িত্ব দেন না যেন উনি দোষী না হয় এটা একটা পলিসি আপনার সাথে কারোর ঝামেলা হইলে আপনি নিজের নামে কিছু বলবেন না বড় যে দাফটওয়াল হের নাম বলবেন তাইলে আর কিছু সমস্যা নেই বললাম যে এটা তো আমার কথা না হ্যাঁ কারণ এখানে কঠিন ঘোষণা সুতরাং রসুল নিজে দায়ী দায়িত্ব আপনি আমার কথা আমার সাথে সম্পৃক্ত সুতরাং আমি যেভাবে বলি সে রোল করতে হবে নাকি না তাইলে আপনার ধর্মীয় বিষয়টা আল্লাহর আদেশ নিশ্চিত রূপে নির্ভরশীল কারণ আমাদের সষ্টা হচ্ছে আল্লাহ জন সুতরাং আল্লাহ কিভাবে বাদ করলে আল্লাহ খুশি হবে হ্যাঁ সেটা আমাদেরকে দেখার বিষয় এইখানে এই ব্যাপারে আল্লাহর আনুগত্যের ব্যাপারে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোন কম্প্রোমাইজ চলবে না কোনো সাথে আনুগত্যের ক্ষেত্রে ওই আল কিতাব কি একই কথা কারণ ইহুদি খ্রিস্টানকে ঘোষণা দিলেন তারপরে এদেরকে বললেন কোরিয়া আলী কিতাব তিনটা শর্ত দিচ্ছে ঐক্যের জন্য তারপরে লাস্টে বলছেন হ্যাঁ যে এরা যদি না মানে আপনি বলবেন হ্যাঁ আমি এটা কিন্তু আরেক পলিসি কারণ না হইলে আপনি দীর্ঘক্ষণ একজনের সাথে ঝগড়া করছেন আসল কি কথা হারিয়ে যাবে এই কারণে চালাকি কি আপনি আপনার কথাটা লাস্টে বিদায় নেওয়ার আগে বলবেন এই যা বলছি আপনি মানেন না মানেন কিন্তু আমার কথা হয়েছে এটা এই কথা মাঝে আসবে যে লাস্টে কি কথা বললো গাছ নাকি না এটা হচ্ছে পলেসি যাই হোক আল্লাহ রসুল আকরাম স্লুমকে পরিষ্কার ঘোষণা দিতে বললেন যে এই ব্যাপারে কোন সমঝোতা চলতে পারে না সুতরাং আমাদের দেশে যারা শির্কের সাথে জড়িত তারা যদি ভাবে সমঝোতার কথা বলে যে বিশ্বে এখন কাফেরদের আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের মাজার পূজা যারা করে এদের কবর পূজা যারা করে পীর পূজা যারা করে নেতা পূজা যারা করে পূজার তো নাই হ্যাঁ ঠিক না সব পুজোর কেউ আছে টাকার পূজা করে কেউ আছে নিজের নক্সের পূজা করে অনেক পূজা আছে এই কারণে রসুল আকরম সাহা ইসলাম বদ্ধ হারিয়েছেন তাইশাহ আব্দুদ্দিন আর দিনহাম মানে তার টাকার দান্দা মাথার মধ্যে বেশি কাজ করে এটাকে বলে টাকার গোলাম সে আল্লাহর গোলাম না তাইলে গোলামের অভাব নাই নাকি না এরকম আল্লাহ কোরআন মধ্যে এরকম ভাবে ঘোষণা দিয়েছেন যে গোলামি না দিলেও মনের গোলামি করে মনে যা তাই করে মনে যখন যা মাথায় আসে সেটাই করে তাইলে এই গোলাম মনের গোলাম নাকি না হ্যাঁ আর মন তো কত কথা করে উল্টা পাল্টা মনের মধ্যে কত কিছুই আসে নাকি না তাইলে মনের গোলাম মানে কোনটার গোলামি চলবে না তাইলে এই ছাড়া যত গোলাম দুনিয়াতে আছে এই গোলামের ক্ষেত্রে কারোর সাথে সমঝোতা চলবে না সবার সাথে যে এই ব্যাপারে কোন চলবে না সে নিজের সন্তান হোক নিজের বাপ হোক যেই হোক মানে কারোর সাথে কোনো আপনার কি সমঝোতা নাই যেটা এমন ব্যাপার যেটা আমার জান্নাত জাহান্নামের সম্পর্ক সুতরাং ইমান সেটি কেগুলো জান্নাত জাহান বিষয় নাকি না নেতার পূজা করে সুতরাং আপনার নেতার পূজা হোক মনের পূজা হোক টাকার পূজা হোক তারপরে পীরের পূজা হোক তারপরে কি আপনার কবর পূজা হোক যত পূজা আছে সব পুজোর সাথে কোনো কি নাই নাকি না মানে পূজা পাঠ ঠিক করলে এক আল্লাখে মানলে আর তারপরে অন্য আমি ডিসকাস করি আমার টাকা পাওনা থাকলে মাফ করে দিলাম আমার থাপড়াপড় দিয়েছে মাফ করে দিলাম এটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু পূজা পাঠ চলবে পূজা আরেকজনের তাইলে সমঝোতা কেমন যদি একজন কে খুশি করার চিন্তা থাকে তাইলে ওই দলের কোন ঝামেলা থাকে না হ্যাঁ সবাই ছাড়াছাড়ি করে যে নেতা যা বলে তাই না তাইলে মুসলমানরা সবসময় আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখবে যে আল্লাহর সন্তুষ্টি যদি তোমারও থাকে আমারও থাকে তাইলে কোনো কোন জবলা শেষ তাইলে ঠিক আছে আমার সাথে জামাল হয়েছে ঠিক আছে আল্লাহর মাফ করে দাও আল্লাহ তোমার করে থাকবে না কারণ আপনি আল্লাহর খুশি চায় তাইলে আপনি একটা কিছু করলে আল্লাহ খুশি হবেনকম আবু করু মেস্তার পুরো ফ্যামিলিকে চালাইছে যখন হজরত আয়সের বিরুদ্ধে অপবাদ দিছে উনি বলছে আমি তোমার আর চালাইবো না তোমার ফ্যামিলি খরচ দিব না তারপরে আল্লাহ বলছেন হ্যাঁ আল্লাহ নাগেট যখন আল্লাহ এই কারণে তো ক্ষমা করতে চাইছে নতুবা আপনার মেয়ের নামে বদনাম উঠেবে তারপরে এরকম আবার হেরে ক্ষমা করবেন এটা কি পারে যাদের মেজাজ গরম বেশি পারবে না বলছে অসম্ভব এটা হইতে পারে না দিলে হ্যাঁ আল্লাহ ক্ষমা করে দিবে ঠিক আছে আল্লাহর জন্য মাফ করে দিলাম আল্লাহ খুশি হয়ে যাবেন কিন্তু অন্য ব্যাপার হইলে আপনি একজনকে খুশি করবেন আরেকজন আরেকজনকে খুশি করবে যেমন ইসলামী অন ইসলামী দল দুগুলো একসাথ হইতে পারে না কেন বিএনপি খুশি করে কতক্ষণের লোককে খুশি করে করে। আবার যখন হুজুর রাখি ঠান্ডা হয়ে গেছে আবার একটু শরীর বিরোধী কথা বলে আবার গরম করে দেয় কেন কারণ সবাই টার্গেট একটা না টার্গেট হচ্ছে খুশি করবে কে আমেরিকা খুশি করবে আর যারা ইসলাম তারা খুশি করবে আল্লাহকে নাকি না এখন করিতে পারেন তাইলে ইসলামী দলগুলা আবার এক হইতে পারে না কেন কারণ এরা প্রত্যেকের নেতার খুশি চায় আমরা এক হই কারণ পুরানোর নামের মধ্যে কেউ এক হইতে চাইবে না আপনার নামে হে আসবে না হ্যাঁ নামে আপনি যাবেন না তাইলে সব বাঞ্চাল হয়ে যাক নতুন নামে আমরা আসি যেরকম আপনার দোকানে ক্ষমতা চালাইতেছে সে অনেকবার দলের নাম পাল্টাইছে হ্যাঁ তাইলে আপনার যদি টার্গেট টার্গেট ক্ষমতা ছিল ক্ষমতায় আসছে যাক কিন্তু কারণ আমাদের তো টার্গেট আল্লাহ খুশি করা এই যখন এটা করে না বুঝে গেছে মধ্যে অন্য আছে কারোর মধ্যে পদের লোভ আছে যে আমি যদি আরেকজনের মিশে যাই তাইলে আমার পদ থাকবে না আমাদের সুবিধা থাকবে না হ্যাঁ দুই নম্বরের কথা হ্যাঁ ঠিক না হ্যাঁ এটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি থাকলে কোনো ঝামেলা নাই নাকি আছে কোনো ঝামেলা নাই তাইলে আপনি মাফ করতে সহজ একজনের কারণ আল্লাহ খুশি হয়ে যাবে নাকি না হ্যাঁ একজন ব্যক্তি আপনার তাই এদেরকে ক্ষমা করছে আমি তোমার ক্ষমা করে দিলাম হ্যাঁ সুতরাং যদি টার্গেট আল্লাহ থাকে আপনি অনেক টাকা ছাড় দিতে পারেন কারণ ওই মানসিকতা কেন রাখছে বলছে যে দিতে পারে না আল্লাহর জন্য ক্ষমা করে দিতে না। আরেকজনের বউ দিয়ে দিয়ে না হ্যাঁ সময়সে আছে হ্যাঁ বলতেছে এরকম যে নিজের বাগান বাড়ি করধে করে নিয়ে যাও আমার বউ পছন্দ হইলে এর চিহ্নিত করো কোনটা তোমার ভালো লাগে পরে আমি তালাক দিব ঈদ্দের শেষ হলে তুমি বিয়ে করবে এত ছাড় দিছে কেন কারণ হের দরকার আল্লাহর খুশি কারণ রসুল বলছেন যে ওদেরকে ভাই ভাই হিসেবে গ্রহণ করতে এই কারণে তাইলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হইলে তো জামালা সবই শেষ আপনি নিজে না খায় একজনকে খুয়াবেন ঘটনা জানেন এক আপনার আনসারই সাহি রেট ভরে গেছে সকালে তাদের ভেবের করণায়ত নাজিল হয়েছে এবং রসুল একটা বলছেন আল্লাহ তোমাদের কাণ্ড দেখি আশ্চর্য হয়ে গেছে যে কি ধরনের মেহমানদারি নাকি তাইলে এটা কার জন্য করছে যেন আল্লাহ খুশি হয়ে কারণ এবং এটা হইছে ইমান শক্তিশালী হওয়ার জন্য আমাদের অনেক ইসলামী দল আছে না কতক্ষণ এর সাথে কতক্ষণ ওর সাথে কারো বন্ধু বান্ধবের টেরো পায় না মানে অস্থিরতা ভোগ করে কারণ তার আসল বৃত্তি ঠিক নাই বৃত্তি যদি হতো তাইলে কখনো অমুসলিম অনইসলামী দলের সাথে আপনার লিয়েজু করতে চাইতো না কারণ সে জানে সে আমার শত্রু করি তো আমাদের কখন এই কারণে অস্থির মানুষ এই কারণে মায়েরও খাতে হয় বন্ধুর হাতে নাকি একটু হালকা খুব প্রকাশ করছে যে ওরা কেন কি আপনার নাগরিকত্ব আইন করছে এটা নিয়ে আবার কথা তখন তো আপনি আর এই হুজুরদেরকে খুশি করবেন কিভাবে আর আল্লাহকে খুশি করবেন কিভাবে এর খুশিটাই আপনার আগের টার্গেট অনেক সময় আগবাড়াই বলতে হয় আমরা যেটাই করো আমরা তোমাদের সাথে আছি তো এই বেসারা না হ্যাঁ কারণ একজনে একজনের খুশি চায় এই কারণে আমাদের মধ্যে ঐক্য নাই বরং আরেকজনের আপনার কি নিজের পলিসি বাস্তবায়নের জন্য দেশকে ধ্বংস করার জন্য রাজি হয়ে যায় নাকি না স্বার্থ দেখেনা মানুষকে ভালোবাসতে শিখে না সে আরেকজনকে খুশি করার অভ্যাস আল্লাহকে খুশি করার অভ্যাস নেই যদি আল্লাহকে খুশি করার অভ্যাস ছিল তাইলে ওই খোলা মতো হজরত উমর রাত বলছিলেন যখন আমির মিন ছিলেন যে উনি তুমিনে ছিলেন বলছে ইরাকের মধ্যে কোন রাস্তা যদি কি সমতল না থাকে কোনো মোট যদি রাস্তায় চলতে হুসটি খাই পড়ে তাইলে এটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে কেন রাস্তাটা সোজা করলে না আর আমাদের তো বঙ্গবন্ধু কাছে রাস্তায় হুষ্টি খায় নাকি না তাইলে আপনার এগুলো কেন কারণ আমরা তো আল্লাহর সন্তুষ্টি চাই না আল্লাহর সন্তুষ্টি চাইলে মানুষের কল্যাণ চাইতাম নাকি না তাইলে আসল টার্গেট এসে ঠিক হইতে হবে নতুব ঐক্যের যত বাণী বলবেন হাজার চিৎকার দেবেন ঐক্য চাই ঐক্য চাই ঐক্য দিন দিতে হবে না সমস্যার সমাধান আল্লাহ খুশি করতে চাইলে স্ত্রী স্বামীকে মানতে হবে কি স্বামীর কথা শুনতে হবে নাকি রসুল বলছেন যে আল্লাহ ছাড়া যদি কাউকে সেমতি থাকতো আমি মহিলাকে বলতাম তার স্বামীকে সেচ করতে আর পুরুষ বলবে যে তোমার সাথে যদি কোনো সমস্যা হয় এটা আলম থেকে জানে নেবে যে আমি কি আসলে সরিয়ে সম্মত অধিকার তোমার নষ্ট করছি কিনা তাইলে আমার বিচার হবে কোন সমস্যা নেই নাকি তোমার অধিকার যেটা সরিয়ে দিতে বলছে সেটাতে ব্যাঘাত গটাইলে সেটার জন্য আমি দায়ী থাকব এবং এটার জন্য আমি বিচারের সম্মুখীন হবো কোন সমস্যা নাই নাকি না সুস্পষ্ট হয়ে যায় এই কারণে যারা নতুন আমাদের টার্গেট হতে পারে আল্লাহকে খুশি করা নাকি না কোন যদি কারোর অধিকার না তাইলে এটা বোঝাপড়া হবে নাকি না হ্যাঁ আর যদি তোমার অধিকার ঠিক পাও তাইলে আমার অন্য ব্যাপার তুমি মাথা যাবে নাকি না হ্যাঁ এই কারণে পরিষ্কার কথা হ্যাঁ আপনার অনেকে নিজের বাপ মাকে টাকা দিতে লুকিয়ে দিতে হয় লুকাই দিবে কেন ও আমাকে জন্ম দিস পরিষ্কার ওর সামনে দিবে এটা আমার সাথে আমার রক্তের সম্পর্ক আমার ভাইকে আমি টাকা দিবে আমার বোন টাকা দিবো তোমার তুমি শুধু বৈবাহিক সূত্রে আমার সাথে হ্যাঁ সম্পর্ক তোমার সাথে রক্তের সম্পর্ক নাই রক্ত অস্বীকার করা যায় না বৈবাহিক সূত্রে কে অস্বীকার করা যায় যে কোনো মুহূর্তে আপনি যদি বলেন এটা তাদের অধিকার আমার উপর এই অধিকার না দিলে তো এই কারণে আল্লাহ পরিষ্কার ঘোষণা দিলেন এই সুরের মধ্যে কাফেরদের সাথে যে তোমাদের সাথে কোন সমঝোতা হবে না আর এই সুরের গুরুত্বের কারণে রসুল আকরুম হজর হাদিস এসেছে প্রত্যেক দিন যখন তিনি ফজরের নামাজ পড়তে যেতেন ফজরের সুনত এই দুই সুরে দিয়ে পড়তেন কুলিয়া সুনা এবং কি মাগরীবের সুনতুলিয়া কাফিরুন দিয়ে এবং কুল্লাহ কুল আল্লাহাদ দিয়ে এবং রসুল একরমস্লাম যখন শেষ করতেন দুই নামাজ পড়তেন এই কুলিয়াঈহল কাফিরুন এবং কুলিয়া দিয়ে দুই সুরে দিয়ে নাকি না তাইলে এটার গুরুত্ব অনেক বেশি কারণ এইখানে আপনি পরিষ্কার আপনার তাইলে এটা যেন সবসময় খেয়াল থাকে আল্লাহের অন্য যে হেরসুল আপনি বলে দিন হে কাপেররা আগে থেকে ভিন্ন করে দিছে যে তুমি কাফের আমি মুসলমান নাকি না হ্যাঁ কারণ তুমি তো আল্লাহ সন্তুষ্টি চাও না সন্তুষ্টি চাও মূর্তি কেমনে একজনে আসে অন দল দুইজনে তোমার সাথে আপনি ইসলামী দলের বলল যে তোমার সাথে একটু সমঝোতা কর ভাই তুমি তো অন দল কর তোমার সাথে আবার সমঝোতা কিসের হ্যাঁ তোমার তন্ত্র হিসেবে আমার তন্ত্রে হচ্ছে ইসলামী নাকি না তোমার দেশে ইসলামী দল বিএনপির সাথে কথন এই দিকে কত দিকে ওরা জেল খাইলে ওরা কথা কয় না ওরা কয়ে তোমরা কথা কাউ না আবার ওদেরকে ফেঁচা পেলায় নিজে পিছনে সরে যাও ওদেরকে মায়ের শিক্ষা দেওয়ার জন্য যে দেখো আমাদেরকে না কিন্তু তোমাদেরও মায়ের থেকে বাঁচার সুযোগ নাই তাইলে এরকম দুটানোর মধ্যে ধাক্কা ধাক্কি করে কি মানে আসে আপনি পরিষ্কার নীতি দু ভিন্ন কারণ সে আরেকজন খুশি চায় সুতরাং আপনার সাথে তো মিশবেই না সে আপনার দুঃখের সময় খাঁটি বন্ধু ছাড়া আপনার পাশে দাঁড়াইবে না আপনারা দেখছেন কঠিন মুহূর্তে যদি আল্লাহ যায়। যেমন আপনার নাস্তিকদের বাংলাদেশের সকল এক হয়ে হয়ে গেছে যারা ইসলামের আলো না তখন কি কোন দল নাস্তিকদের পক্ষে গেছে কোন ইসলামী দল না যায় নাই কারণ সেইখানে কারণ সব ইসলামী দলের মূল টার্গেট একবার শেষসীমায় গেলে বিপদে পড়লে আল্লাহকে খুশি করা এছাড়া আর কিছুই না তাইলে ইসলামী দল থেকে আশা করা যায় আপনি এর সাথে কি সে সমঝোতা করবেন কথা কি বুঝে ঢুকে মাথায় ঢুকে তাইলে সতর্ক যেই যেই দল করেন নিজে নিজে বুঝে নেবেন আমরা নাম বলে কোনো কাম নেই নাকি আচ্ছা এখন বলেন আল্লাহ বলছেন হে কাফেররা হ্যাঁ কারণ তোমার মধ্যে কুফুরির বৈশিষ্ট্য আছে আল্লাহ কে অস্বীকার করার বৈশিষ্ট্য যে জিনিসের পূজা তোমরা করো হ্যাঁ কারণ এরা মূর্তি পূজা করে আর রসুল কে আর মুসলমানরা আল্লাহর পূজা করে তাইলে বলে যে তোমরা দুইজন তো এক না আমি একজনের পূজা তুমি দাও আরেকজনের পূজা তাইলে সমঝোতা কেমনে হবে ভবিষ্যত দিব না এটা যারা আরবি ভাষা বুঝেন সিগা মুজারে। এটার মধ্যে বর্তমানে ভবিষ্যৎ দুটা আছে নাকি না সুতরাং যে মানে আশাকে একবারে ক্যান্সেল করে দিছে যে আর আশা পোষণ করতে পারো না পরিষ্কার যে তোমাদের সাথে কোন সমঝোতা হবে না তোমরা যেটার পুজো দাও সেটা বুঝে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় যে ক্ষেত্রে আপনার ইব্রাহিম আলী ইসলাতাম রাখার ক্ষেত্রে আদর্শ হিসেবে মানবে ইবাহিম ইসলামকে কাকে কোরআন আয়াত বলছে বুঝতে পারছেন কোরআন আয়াত নাকি হ্যাঁ বলছে আদর্শ কোনো সমঝোতা নাই পরিষ্কার কথা তোমরা যেগুলোর পূজা এগুলা আমরা নাই এগুলোর পূজা দিতে পারবো না আমরা তোমাদের সাথে আমাদের সম্পর্ক নাই কফারনা তোমাদের সাথে বয়কট আজকে তোমাদের যতদিন পর্যন্ত আল্লাহ এককভাবে আপাতত না করবে তোমাদের সাথে চলবে। ঘোষণা দিতে বলছে। আপনি আবার দেখান ওর সাথে আপনি বলবেন তোমাদের সাথে কোনো সম্পর্কই নেই যদি ঠিক হও যেরকম হাবিজ যুজেনা বলছে হাজিনা খালেদা রাকে বলছে সমঝোতার কথা বলেছে আগের রাজনীতি থেকে তোবা করে তারপর তোবার টেবিলে আসো অনেক বয়স্ক জানেন তো নাকি না তোবার ঘোষণা দিচ্ছেন রাজনীতির ক্ষেত্রে আর বেচার কিছু হ্যাঁ তাই এটা হইছে আসল পথ যে রাজনীতি মহিলা করতে পারে না এটা শরীয়তে নিষেধ সুতরাং তোমার সাথে কিসের সমাজতা যেটা সরিয়েতে নিষেধ তোমার সাথে কি তোমরা তো শরীয়ত মানে না তোমার নেতৃত্ব চলবেই না তুই সুতরাং সোজা ইতে চলে তোবা করো নাকি না তারপর বোরখা পরে আসো আমি হুজুর মানুষ আমার সাথে বোরখা ছাড়া চলবে না কিন্তু এখন তো হুজুর মজুর সব এই টেলিভিশন টক শোতে পর্দাহীন করে বেশ যুদি কথা অনেক সময় বলে দেয় হুজুর কে বেজজুদ করে দেয় তারপরে সরম হয় না হের একটু মানুষের আমার চেহারাটা দেখো তোমার চেহারা দেখতে যেবে তোমার তো সরম হইতে আছে যে তুমি কার সাথে বক্তব্য দিলে কার সাথে বসলে নাকি সরম লাগে না এদের তো সরম লাগবে না আমাদের সরম লাগে আরকি অনেক সময় আরেকজনে না লাগলে চ্যামাক পরে আমাদের দেশে তো পড়ে না তো এরকম রুম কিনছে যখন বাসা বাড়িতে ডুববে লজিং বাড়ির দিকে তন ঘুমটা এখন আরেকজনে স্মরণ না করলে আপনার তো সরম করা লাগবে নাকি না আবার অনেকজন আবার দেখে এটা जूरे हुजूरे कारण अनेक दल हुजूर जाए ना दल सुंदर देखे अरे तुम्हें तो हुजूर देखते जाए हुजूर देव का पास महिला आई टक्शो देखते जाओ क्या ना कि कथा ना शर्त दीजिए अवश्य मूल्यायन थके संवादपत्र टी सेंटर तैले शर्त कर मान निबे जो मन करा देर टक शो करा दरकार अपनी जो टीवी सेंटर को बोलें पुरुष तरह टक्शो तेबा তাইলে বাধ্য সে অবশ্যই পুরুষকে ব্যবস্থা করবে পুরুষ কি মরে গেছে চিন্তা আল্লাহকে খুশি করার চিন্তা নেই আল্লাহ খুশি করার চিন্তা হইলে কালি বেলি আমার প্রসিদ্ধি না হোক আমি আল্লাহকে খুশি করতে চাই হ্যাঁ আমার ওইগুলা মানুষে আমার বাবা দেখে এটা আমার দরকার নেই নাকি না এটা এসে কথা তো বলতেছে বলা তোমার আবেদন আর তোমরাও এবাদত করছ না যেগুলা জার এবারত আমি করি ওরা বর্তমানে করে না কারণ আমি যার আবাদত করি তোমরা তোমাদের আগুলোর আবাদত বর্তমানে করি না আগে সামনেটা বলছে যে বর্তমানেও করবো না সামনেও করবো না এখন পিছনের কথা বলছে আমি অর্ডিনারি করি না তোমরাও আমাদেরটা কর না হ্যাঁ তাইলেও আমি বারবার বলার কি ব্যাপারটাকে শক্তিশালী হইতে পারে না লাস্টে কি বললেন লকুমদিন কুমালিয়া দিন তাইলে তোমারটা নিয়ে তুমি আমারটা আমি থাকি কারণ যদি সমঝোতা সম্ভব না হয় তাইলে নিজের নিজে নিয়ে থাকাই ভালো নাকি বেজাল করে লাভ নাকি না এই কারণে শেষ পর্যন্ত বলছি ঠিক আছে তোমরা যাকে মানো তোমরা এটা নিয়ে থাকো আমার সাথে আমার কাছে দলিল আছে বইটাই সাথে রাখবেন দেখাবেন যে এইখানে দরিল আছে আমি তো আর উল্টা না আমার এখানে দরিলের যদি অশুদ্ধ হয় আপনি বলেন নাকি না একজন ব্যক্তি আমাদের ছাত্র ছিল দেশে যাই এরকম কি রকম নামাজ পড়ে হ্যাঁ হে সাথে বই নিয়ে গেছে না তুমি মূর্খ গেছো অসুবিধা নাই সে আপনার ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সেরাজুল ইসলাম সাহেব নাম শুনছেন কেউ হ্যাঁ নাম করা হুজুর ওনার কাছে নিয়ে গেছে হ্যাঁ সবাই ধরে নিয়ে গেছে কারণ ওই খুব প্রভাবশালী অনেক টাকার মালিক এই ওর সাথে করে পারে না তুমি যখন বেশি চালাকি করো তাইলে আমাদের দলিলপত্র হে যাই হুজুর কে কি বলছে কুজুর আমি তো মিসকিন মানুষ আপনি বড় আলেম এরা দরিবান্ধে আমার নিয়ে আসছে আপনার কাছে কি করব। তাইলে একটা কাজ হোক এই আমি জেটার ভিত্তিতে আমি সৌদি আরব গেছি আমি এটা পড়বো পড়লে আপনি বলবেন এই হাদিসটা ওই কিতাব আসে কিনা এবং এটা শুদ্ধ কিনা এটা বলবেন হ্যাঁ তারপরে আমার আর বেশি কিছু জানার দরকার না আমি যে কাজ করি এটা ঠিক থাকলে হয় তখন সে বলে হুজুর বলে ঠিক আছে তুমি পড়ো পড়ে যে এটা আছে এটা বুঝে ঠিক নেই ঠিক আছে অসুবিধা নেই পরে আরেকটা পড়ে পড়ার পরে ঠিক আছে কোন সমস্যা নাই পরে লাস্টে যখন সব শেষ হয়েছে তখন চালাক আর তর্ক বাড়ানাই কয় যে আমার আমি তো অশিক্ষিত মানুষ আর বেশি কিছু আমার দরকার নাই আমারটা সব দলের ঠিক আছে হ্যাঁ পরে সালাম কালাম দিয়ে ব্যাকছে এবার সব যাইয়ে বাড়িতে যে সবাই বলে এই পরে সব এমনি ঠিক হয়ে গেছে কারণ এটা হচ্ছে আসল সারা কি আপনারটা ঠিক আছে এটাই না দরকার কে তো উল্টে বুঝে বিকো যে আমাদের মজা হবে না আমার এটা না ও কয়েছে আমি আর তো কিছু বুঝিনা আমারটা ঠিক আছে যে এটার দরকার মানে আমি যেটা মানতেছি আমার দেশে একরকম চলে তুমি ভিন্ন চলতে যাবে কেন তুমি এটা করতে যাবে না আপনার দরকার নাই আপনি বলবেন আমারটা ঠিক আছে নি তুমি দরকার হলে বলো যে এই হাদিস নাই কিতাবে। হ্যাঁ এটা বোকারের হাদিস না এটা মুসলিমের হাদিস না সেটা বলো যদি বলো তুই মিথ্যা আমি আরো কালামকে বা আমার বললে কি আমি বিশ্বাস করে দেবো আমি আল্লাহর তোমরা যদি এত জামেলা করো আমার দলিল থাকা সত্ত্বেও আমার সাথে জামেলা করো তাইলে তোমাদেরটা তোমরা নিয়ে থাকো আমারটা আমি নিয়ে থাকি দরকার আমি আসতে করে বলবো আমার কানে শোনার তোমাদেরকে বিরক্ত করব না বাঘি তোমরা তোমারটা নিয়ে থাকবো আমারটা নিয়ে আমি থাকি আর ঠিক আছে তুমি কি আল্লাহকে খুশি করতে চাও যদি বলে হ্যাঁ আমি আল্লাহ কে খুশি করতে চাই যাইলে যে এটা ফয়সলেটাই যেটা শুদ্ধ এটাই তোমার কোনটা মানব তোমার হুজুর আমার হুজুর এটা আমার দরকার নেই নাকি না তাইলে এত হুজুর কে খুশি করার দরকার নাই তুমি কার কাছে পড়ছো আমি না আর আমি তো আল্লাহকে খুশি করার জন্য আমার দেশের তন্ত্র ছাড়তে রাজি তুমি তো ছাড়তে রাজি না তুমি দেশের মানতে রাজি যেরকম আবু তালেবের মতো আবু তালেব এত মানে সহযোগিতা করার পরেও সে দেশের মানে তার বাপের ধর্ম মানে মরবে রসুলিটা মানবেনা পরে তোমাদের নাকি না তাইলে কোন ঝামেলা আছে ঝামেলা দেশে যাইলে আর কোনো ঝামেলা হবে না যদি আপনার মূল টার্গেট ঠিক থাকে আগে টার্গেট ঠিক করে নেবেন প্রথমে জিজ্ঞাসা করবেন যে তোমার টার্গেট কার হ্যাঁ ব্যাস করিলে কোরআন হাদিস যেটা টিকবে এটাই চলবে এটা তোমার কে শিখছ কে শিখিয়েছে আমার দেশ কিভাবে চলে এটা আমার দরকার নেই নাকি না তাইলে সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ এই সুরা থেকে আমাদের অবশ্যই সাথে কোনো সম্পর্ক যেন আমাদের না থাকে হ্যাঁ কখনো ছাড় দেওয়া যাবে না নাইলে ইমানের স্বাদ পাওয়া যাবে না ইমানের স্বাদ হইলে অবশ্যই আপনার রোদ্রে দুপুর বেলায় সৌদি আরবের জানেন উত্তপ্ত আপনার পাথরের উপর পাথর তো যে গরম হয়ে যায় আপনি খালি পায়ে হাটে দেখেন মজাটা এই পাত্রের উপর এরকম উবু করে রাখে আবার পিঠের উপর বড় পাথর দিয়ে এটার উপর হে খাড়ায় খাড়াই বলে যে তুই আমাদের ধর্ম মান হ্যাঁ সে আরো চিৎকে দিয়ে আহাদ আহাত মানে আল্লাহ কুল আল্লাহাদ নাকি হ্যাঁ অন্যরা জিজ্ঞাসা করে যে তুমি এত আবার শীতকের দিয়ে এত পাইছে। দাগ দাগ হয়ে গেছে তারপর সবাই বলে যে আমার আরো মজা লাগে কি মানে কারণে খাঁটি তহিতপন্থী খাঁটি আল্লাহর তহিদপন্থী এই কারণে কষ্ট দিলে হ্যাঁ আরো মজা লাগে হে আরো শীতকের দিয়ে কয় দাহাত আহাত তাইলে মজা আমরা পাইতেছি না এই কেউ গুদা দিলে আরক যোগ্য কি জিজ্ঞাসা করবেন কিন্তু বড় ডাক্তারের কি ফার্মাস্ট দিয়ে পরীক্ষা করতে যাবেন না ওই জন্য অনেক আছে এই কারণে আমরা বলি অনেক কাছে আপনি যদি একজন এফআসিএস ডাক্তার তার প্রেসক্রিপশন নিয়ে যদি ফার্মাসির ঠিক আছে জানে না এটার খবরে নাই আপনি আমাদের চেয়ে বড় একজনের কাছে না যাবেন নাকি না তার কাছে যাই বলবেন এটা ঠিক আছে না হেরে না খবর আছে আমার খবর এর কাছে ওই বেটার কাছে আমার খবর আছে নাকি নাকি না কথা বুঝে নাই বললে তো ঠিকই রাখার জন্য আপনি যেবেন আরো বড়টার কাছে আর বড়টার কাছে গেলে সুবিধাও আছে কারণ যে বড় যাদ্রাল আলেম সে কিন্তু আমাকে ভয় পাবে না কবি ঠিক আছে আমি রাজি আছি এর সাথে তর্ক করব। যে ফোন দাও তর্ক করব আমরাও রাজি আছি সমস্যা নাই তুমি গালি দিতে যাবে কেন না বড় একজন এলে সরম পাইবে কথা ডে তো নিজে সম্মানটি কেনার জন্য গালি দিবে তুলচ করে আর আপনি খুশি হয়ে যাবেন যে দিছে ভালো এই সুরা থেকে বিশেষ এই গ্রহণ করব যে অন্যের পূজা করে তার সাথে কোন সমঝোতা হইতে পারে না আল্লাহ জল সহ আমাদেরকে সঠিক পথে চলার তো অভিজ্ঞতা করুন অসবীন আহমেজ